ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد اعوذ من الشيطان যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ রবুলি আলমিন সত্য মাহবুত তার এবাদত ছাড়া কারো এবাদত জায়জ নয় একমাত্র তারই এবাদতের জন্য তিনি সৃষ্টি করেছেন আমাদেরকে তারা ছাড়া এবাদত যোগ্য নয় যেমন আল্লাহ রব আলিন ছড়া অন্য কারো জন এবাদত হলে গ্রহণ গ্রহণযোগ্য নয় আমাদের ধারাবাহিক আলোচনা আজকে পর্বন তিন প্রশ্ন উত্তরের আকারে রয়েছে এই কিতাব আল্লামা শেখ হাফিজ হাকমতুল্লা আলের আজকে প্রশ্ন নম্বর ছয় তাতে বলছেন মা আলামত মাহাবাহ আজল মহান আল্লাহ আজ ভালোবাসা যে বান্দার উপর ফরজ এই ভালোবাসার লক্ষণ কি বান্দার রবের সাথে যে ভালোবাসা রয়েছে এর সত্যিকার প্রমাণ বা লক্ষণ কি ভালোবাসার দাবি তো সবাই করে বিশেষ করে যারা ধর্মকর্ম করে তারা শিক্ষি ধর্ম পালন করুক বেদাতি ধর্ম পালন করুক অথবা তহিদ সন্না ভিত্তিক তিন ধর্ম পালন করুক সবাই আল্লাহর মহাব্বত বা ভালোবাসার দাবি করে কিন্তু এই আল্লাহর ভালোবাসার যিনি আমাদের রং যিনি আমাদের প্রতিপালক তার ভালোবাসার সত্যিকার লক্ষণ বা আলামত কি উত্তরে বলছেন লক্ষণ হচ্ছে যা কিছু বা যে কাউকে ভালোবাসেন তাকে সে সবকে ভালোবাসেন যা কিছু আল্লাহ ভালোবাসেন সেটা ব্যক্তি হোক বস্তু হোক আদেশ হুকুম হক হোক আমল হোক আকিদা হোক আখলা চরিত্র হোক যা কিছু আল্লাহ ভালোবাসবেন তা বান্দা ভালোবাসবে এটা হচ্ছে বান্দা রবের সাথে ভালোবাসার বাস্তব প্রমাণ মায়স্কেত এবং আল্লাহ রবুল্লা আলমীনকে যেসব কথা কাজ ব্যক্তি অসন্তুষ্ট করে সব কথা কাজ থেকে সেসব সেসব ব্যক্তির সাথে সম্পর্ক রাখা থেকে অসন্তুষ্টি প্রকাশ করবে শত্রুতা রাখবে ঘৃণা করবে বিদ্বেষ রাখবে সম্পর্ক ছিন্ন করবে এমন কথা কাজ থেকে এমন আকিলা বিশ্বাস থেকে এমন কর্মকাণ্ড থেকে এমন আকলা আচরণ থেকে যেসব আল্লাহকে অসন্তুষ্ট করে তাহলে দুটো দিকের যেসব বিষয়কে আল্লাহ ভালোবাসেন তা ভালোবাসবে আর যেসব বিষয়কে আল্লাহ ভালোবাসেন না অপছন্দ করেন বা যেসব বিষয়ের উপর আল্লাহ অসন্তুষ্ট হন সেগুলিকে ঘৃণা করবে এক কথাই আল্লাহর জন্য ভালোবাসা হবে আর আল্লাহর জন্য যেসব বলি রয়েছে আদেশ রয়েছে সেগুলি মেনে চলবে সেগুলির পাবন্দ করবে এবং যেসব নিষিদ্ধ কথা কাজ রয়েছে নিষিদ্ধ বিষয় রয়েছে সেগুলি থেকে বেঁচে থাকবে আল্লাহ যা ভালোবাসবেন তাকে ভালোবাসার দাবি হচ্ছে যে আল্লাহ যে আদেশগুলি করেছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে সেগুলি আঞ্জাম দেবে সেগুলি সম্পাদন করবে আর যে সব কথা কাজ আচার আচরণ আখিদার আমল নিষেধ করেছেন সেগুলি থেকে বেঁচে থাকবে আহ এবং আল্লাহর বন্ধুদের কি আল্লাহর নে আল্লাহর কি আর আল্লাহর আর নারী হোক সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ কোরআন বলছে আল্লাহু আলীন আহমানি আল্লাহ ইমানদারদের আল্লাহ মিনবলি খোরানি কেরিমের বেশ কিছু আয়াত রয়েছে এবং যারা তো আল্লাহর বন্ধুদেরকে আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকে ভালোবাসে আদা আহ এবং আল্লাহর যারা শত্রু আল্লাহর তহিতের শত্রু নিষিদ্ধ কথা কাজের বিরোধী তাদের সাথে শত্রুতা রাখবে এই জন্যই রিসে রয়েছে এবং এটি হচ্ছে আকিদের বিষয় কোনো আমলের বিষয় না এটি আপনাকে বিশ্বাস রাখা অন্তর এবং সে অনুযায়ী আপনার জীবন পরিচালিত হবে সেটা হচ্ছে আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর জন্য বৈরিকা রাখা যেটিকে ইমানের সবচেয়ে মজবুত খাতুল বলা হয়েছে বলে আল ইমান এই জন্য ইমানের সব চাইতে মজবুত হাতল হচ্ছে মজবুত করা হচ্ছে মজবুত হচ্ছে আল আলফ আল্লাহর জন্য ভালোবাসা এটি সবচেয়ে মজবুত বাঁধন এ মুসলিম উম্মার যে বাঁধন অত্যন্ত শক্তিশালী মজবুত বাঁধন এই বাঁধন কোনো দিন ঢিলা হয়ে যায় না খুলে যাওয়া তো দূরের কথা ভেঙে যাওয়া তো দূরের কথা বিচ্ছিন্ন হয়ে যাওয়া দূরের কথা কখনো ঢিলা হয় না সবচাইতে মজবুত বাধন হচ্ছে ইমানের আলহিল্লা আল্লাহ ভালোবাসা অলবিল্লা এবং আল্লাহর জন্য বিদ্বেষ শুরুতা রাখা ব্যক্তির সাথে বস্তুর সাথে বিষয়ের সাথে বিশ্বাসের সাথে আমলের সাথে আচার আচরণের সাথে আল্লবিলাম সাত প্রকার মানুষকে কি আল্লাহ আলমী তার স্পেশাল ছায়ায় স্থান দেবেন বিচার দিবস তেমতের মাঠে তার মধ্যে এক শ্রেণীর মানুষ তা হ্যাঁ আব্বা ফিল্লা ইজিতা আলৈহে অলিহে দুইজন মানুষ একে অপরকে ভালবাসে ভালোবাসে হোক ব্যক্তি হোক দুই পরিবার হোক দুই সমাজের লোক হোক দুই দেশের লোক হোক বিভিন্ন দেশের লোক হোক হ্যাঁ দুই বর্ণের লোক হোক জি যেকোনো শ্রেণী তুমি ভাগ করতে পারেন রাজো দুই শ্রেণীর মানুষ দুই ব্যক্তি সর্বনিম্ন থেকে শুরু করা হয়েছে তাহাব এর জন্য একত্রিত হয় আল্লাহর ভালোবাসার ভিত্তিতে ঐক্য গড়ে উঠে অতফার রাখা এবং আল্লাহর ভালোবাসার ভিত্তিতে বিচ্ছিন্নতা তারা তৈরি করে বিচ্ছিন্ন যদি হয় আল্লাহর ভালোবাসার ভিত্তিতে যদি এক হইতে হয় ঐক্য গড়ে তুলতে হয় এই আল্লাহর ভালোবাসার ভিত্তিতে তা আল্লাহর জন্য এবং আল্লাহ রব আলিনের হকের ক্ষেত্রে সবচেয়ে বড় হক হচ্ছে তৌহিদ সুতরাং ঐক্য হবে তৌহিদের ভিত্তিতে তৌহিদের ভিত্তিতে অন্য কোন বিষয়ের ভিত্তি করে নয় ঐক্য হবে রাসুর উল্লাহ সাল্লাহ ইসলামের আদর্শের ভিত্তিতে কারণ তৌহিদ ছাড়া কোনো আমল কবুল হয় না একটু পরে আলোচনায় আসবে তহিদ ছাড়া কোনো এবার বন্ধ আমল কবুল হয় সুতরাং আমাদের ঐক্য হবে তহিদ ভিত্তিক এবং সন্না ভিত্তিক খুব সহজ বিষয় অন্য কোন ব্যক্তিকে বস্তুকে কোনো কিছুকে কেন্দ্র করে যদি ঐক্য গড়ার চেষ্টা করে যাবে কোনদিন মানব জাতির মাঝে ঐক্য আসবে বিভক্ত হয়েছে সৎ আর অসৎ নেক আর জি সাত নম্বর প্রশ্ন বলছেন বেমাজা আল্লাহ যা ভালোবাসেন এবং আল্লাহ যা পছন্দ করেন এটা বান্দা কেমন করে জানলো আমি একজন আল্লাহর বান্দা হিসেবে কি করে জানবো আপনার আল্লাহর বান্দা হিসেবে কি করে জানবেন যে আল্লাহ কি ভালোবাসেন এবং কি পছন্দ করেন আমার পছন্দ মত হবে তো আল্লাহ পছন্দ করবেন আমি যদি খেয়াল খুশি পছন্দ করি প্রত্যেকের পছন্দ হলাদ প্রত্যেকের এক এক বিষয়ের সাথে এক এক ব্যক্তির সাথে এক এক জিনিসের সাথে ভালোবাসা আছে এক এক মানুষ এক এক জিনিসকে এক একটি বিষয়কে বেশি পছন্দ করে তাহলে বান্দা কোন মাপ কাঠির ভিত্তিতে জানবে যে আল্লাহ কি ভালোবাসেন এবং আল্লাহ কি চয়েস করেন পছন্দ করেন এটা কি করে জানবে বা কি করে জেনেছে জানার উৎস কি বলছেন জ্লাহে তালা রসুল বান্দা আল্লাহ আল্লাহরুল্লা ভালোবাসার বিষয়বস্তুগুলিকে জেনেছে আল্লাহ রবুল্লা আলমিনের আম্বিয়া এবং রসুলগণ যে তিনি যুগে যুগে প্রেরণ করেছেন তাদের মধ্যে মানব জাতি আল্লাহর বান্দা তারা এইভাবে জেনেছে ও এনজাল ইল কতুব এবং বিভিন্ন যুগে যে আল্লাহ আসমানি কিতাব নাজেল করেছেন সেই সব আসমানি কিতাব মাধ্যমে এক মাধ্যমে আর এলাহি ওই বান্দা জানতে সক্ষম হয়েছে যে কোনটা আল্লাহ ভালোবাসেন কোনটা আল্লাহ ভালোবাসেন কোনটা আল্লাহ পছন্দ করেন কোনটা আল্লাহ পছন্দ করেন না এই আসমানি কিতাব সমূহে এবং রসুলগণের বাণীতে কি ফুটে উঠেছে নির্দেশ দেওয়া হয়েছে যেসব কথা কাজকে আল্লাহ পছন্দ করে সেগুলি নির্দেশ দেওয়া হয়েছে নাহিয়ান হিয়ান আম্মাইয়াক ইয়া বাহু এবং যেসব কথা কাজকে আল্লাহ পছন্দ করেন না ঘৃণা করেন এবং কি আল্লাহ অস্বীকার করেন সেসব কথা কাজ থেকে নিষেধ করা হয়েছে আসমানি কিতাব সময় আর সর্বশেষ কিতাব অন্যান্য সমস্ত আসমানি কিতাবকে রোহিতকারী সর্বশেষ রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম আর সর্বশেষ কিতাব আসমানি গ্রন্থ আল কোরআন যা দিয়ে বিগত আসমানি কিতাবগুলিকে রোহিত করে দেওয়া হয়েছে এবং সেগুলি থেকে যেগুলিকে আল্লাহ স্বীকৃতি দেওয়ার যেগুলিকে বহাল রাখার সেগুলিকে কারিমে দেওয়া হয়েছে। আর এই আসমানি কিতাব সমূহের মাধ্যমে এবং রসুলগণের মাধ্যমে মানবজাতির জাতির উপর অকাট্য দলিল প্রতিষ্ঠিত হয়েছে হজ্জত কায়েম হয়েছে কেউ কোনো অজুহাত পেশ করতে পারবে না বিচার দিবসে বদলার সময় প্রতিদানের সময় যে আল্লাহ আমি তো জানতাম না যে আপনি কি পছন্দ করেন আল্লাহ আমি তো জানতাম না আমি যেটাকে আমার বিবেক বুদ্ধিতে ভেবেছি যে আপনি এগুলি খুব ভালোবাসেন সেগুলি করেছি এ কথা বলার কোনো সুযোগ নাই আসমানি খেতাব নাজেল হওয়ার পর এবং রসুলের আগমনের পরে মহান আল্লাহ এর সাথ করেছেন রসুলেরিন আল্লাহ বহু রসুল পাঠিয়েছেন রসল রসুলের বহু অনেক রসুল পাঠিয়েছেন সুসংবাদ দাতা করে এবং সতর্ক সাবধানকারী করে তারা সুসংবাদ দিয়েছেন যারা মেনে নিয়েছে তাদেরকে সতর্ক সাবধান করেছেন অবাধ্যদেরকে না আল্লাহ বহু রসুল না আল্লাহ বাদা রসুল যাতে করে মানব জাতির আল্লাহর সামনে কোন অজুহাত না থেকে যায় কোন দলিল প্রমাণ পেশ করতে পারে রসুলগণ আসার পরে যা আল্লাহ আমাদেরকে জানাবে কি আমরা তো জানার সুযোগ পাইনি কথা সুযোগ যেন না থাকে সুরা নিশা আয় নম্বর একশো পঁয়ষট্টি তো ছিল সমস্ত যুগে যুগে যে নবীর এসেছেন সকলের সংখ্যা সম্পর্কে বিশেষ করে যেহেতু শেষ নবীর দাওয়াত সারা বিশ্বের সমস্ত মানবতার জন্য এবং শেষ নবীর দাওয়াতের মাধ্যমে সমস্ত দিনকে রোহিত করা হয়েছে সমস্ত দিনের বিধিবিধানকে বিধানকে রোহিত করা হয়েছে আর যেগুলিকে আল্লাহ ভালো মনে করেছে সেগুলিকে কোরআন এবং সন্ন্যার মাধ্যমে সেগুলিকে অনুমোদন দান করেছেন এদের দলিল সুরে আল ইমরানের আয়াত্রিশ মহান আল্লাহ এরশাদ করছেন হেন বলে দাও মোহাম্মদ সাল্লুসাল্লামকে সম্লাহ বলছেন বলে দাও মানব জাতি এনতুম এন কুন্তুম তহেব্বুন আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো যেমন আল্লাহকে ভালোবাসি তাহলে কি করতে হবে আমি অনুসরণ যে আমাকে তোমরা আল্লাহর ভালবাসার প্রমাণ দিলে ভালবাসার দাবি হচ্ছে যে আল্লাহকে ভালোবাসি প্রমাণ হচ্ছে যে রসুল উল্লাহ আসাল্লামের অনুসরণ করি তাই এটা আমরা প্রমাণ দিলাম যে আল্লাহকে ভালোবাসি এর সত্যতা তাহলে ফলাফল কি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তোমরা আল্লাহ ভালোবাসার প্রমাণ দিতে পারলে সত্যিকার অর্থে ভালোবাসলে সুতরাং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন অতিরিক্ত কি দেবেন এবং তোমাদের গুণাগুলিকে আল্লাহ ক্ষমা করে দেবে আল্লাহ রাহিম এবং আল্লাহ রবুল্লা আলু বড় ক্ষমাশীল বড় দয়াল আট নম্বর প্রশ্ন এবাদতের শর্ত কয়টি এবাদতের শর্ত কয়েকটি লেখক বলছেন এবাদতের শর্ত হচ্ছে তিনটি এতদিন পর্যন্ত যারা তহিদ আর্সন নিয়ে পড়াশোনা করেছেন জানেন যে এবাদতের শর্ত বা এবাদত কবুল হওয়ার নাই কথাটিতে একটু সূক্ষতা রয়েছে আমরা যারা সাধারণভাবে পড়াশোনা করেছি তো মনে আছে হয়তো কথাটি এবাদত কবুল হওয়ার শর্ত বলে থাকি যখন এবাদত কবুলের শর্ত বলবেন তখন দুইটি যদিও কেউ বাড়িয়েছে আর যখন এবাদতের শর্ত বলবেন তখন তিনটি এ কথায় বলছেন এখানে লেখক রয়েছে আল্লাউ আজিমা সংকল্পের সততা মনের যে সংকল্প রয়েছে এতে যেন সততা থাকে জি সত্যি সত্যি আপনি এই কাজে আন্তরিক মন লাগিয়ে করছেন আপনি হচ্ছে আর আরকল্পের সততা আপনি যে দৃঢ় সংকল্পবদ্ধ এতে আপনার সততা রয়েছে বলছেন মহার তুলফি অজু এইটি এমাদত অস্তিত্বের জন্য শর্ত এবাদতের কোন অস্তিত্বই থাকবে না যদি আপনার মধ্যে সংকল্প না থাকে সত্যিকার অর্থে সংকল্প না থাকে মানে আপনি ইচ্ছা করে যে আমি এখন এবাদত করছি এটা যদি ইচ্ছা না করে যেটা অন্য ভাষায় নিয়ত বলতে পারেন শুধু নিয়ত মানে সংকল্প কিন্তু আর নিয়ত মানে হচ্ছে আজিমাতুল কল্প আরবি আর মানে আজিমাত তিনি নিয়ত সম্পর্কে বলছেন আর নি এত আজিম আতুল পাল নিয়ত হচ্ছে অন্তরের সংকল্পের না মনের ইচ্ছার নাম সুতরাং হানাফি এত বড় একজন আলেমের ক্তি এই পেশ করলাম ভারত বাংলাদেশ পাকিস্তানে হানাফি সমাজ নিয়ত করতে জানে না পড়তে জানে ছয় ছয় মাস এক বছর ধরে নিয়ত মুখস্ত করে আর ভুল করে আর ভুল দিয়ে এবাদত শুরু করে যার ফলে এবাদতকে বরবাদ করে কত যে আক্ষেপ করতে হয় ভাস মাঠে সাহাবাই কেরাম খলেফের আদর্শ মোতাবেক কি চার ইমামের আদর্শ মোতাবেক এবাদও না করার কারণে অজ্ঞতার কারণ নিয়ত মানে হচ্ছে আজকাল অন্তরের সংকল্পের না হচ্ছে অন্তরিচ্ছা না দুনিয়া সমস্ত কাজে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ একজন বিবেকবান মানুষ সংকল্প করে বের বেরোয় এমনকি এই যে হাতটা নাড়া দিচ্ছি এটা সংকল্প করে যা আমি বুঝাইতে চাইছি আপনাদেরকে এমনিতে হাত উঠবেই না যতক্ষণ আমি কোনো সংকল্প না করবো একমাত্র সংকল্প কার থাকে না মনের ইচ্ছা থাকে না পাগলের পাগলের কোনো সংকল্প থাকে না লাতাল লা নিয়ে এতাল পাগলের কোন ইচ্ছা থাকে না স্বেচ্ছাই কোনো কাজ করে তো অন্তরের সংকল্পই হচ্ছে নিয়ত এই জন্য প্রবাসে আছেন দেশে আসার নিয়ত আছে কখন নিয়ত পড়েন না বাহমা মা শেষ অবস্থা আছে দেখতে যাব নিয়ত আছে অসুস্থ হয়েছি হাসপাতালে যাব নিয়ত আছে কখনো নিয়ত করেন না শুধু সালাতের জন্য নিয়ত করেন আর উজুর জন্য নিয়ত পড়ে কেউ কেউ আর শ্যামের জন্য নিয়ত করেন আর হজের জন্য ওমরার জন্য কেউ কেউ নিয়ত পড়েন জাকাতের জন্য জাকাত আপনারা অনেকে দিচ্ছেন জীবনও নিয়ত করেন না যে না হয়তো নোয়ার দিয়ে জাকাত জাকাতের কখন নিয়ত করেন টাকা পাঠাচ্ছেন ভাই বোনদেরকে টাকা পাঠাচ্ছেন গরিব দুঃখী কে সাদ কাছেন হাতে টাকা তুলে দিচ্ছেন কখনো কখনো বলেন না তাহলে এই বিধাতটা এই তিন চারটে ইবাদতে যে করে থাকে ভারত উপমহাদেশের এক সেই মজাবধারীরা মজাবকে ভেঙে খায় কিন্তু মজাবের অনুসারী তারা ভাই আসলে আল্লাহ যেন বোঝার তফসিক দান করেন যে কথাটি বলছিলাম আসল সেটা হচ্ছে তার অস্তিত্ব পাওয়ার জন্য সংকল্পে আপনার মনে সংকল্প আছে সদ ইচ্ছা আছে সদিচ্ছা যদি না থাকে বিনা সংকল্পে করছেন অন্য একটি কাজ তা সেটি এবাদত নয় যেমন আপনি কোরআ স্পর্শ করা হোক যাই হোক না কেন উজু করছি উজু করতে যাচ্ছে এটা হচ্ছে অন্তরের সংকল্প সেদকুল আজিমা কিন্তু এমন কোন সংকল্প নেই এমনি গেলেন হ্যাঁ গেলেন পানিমালের কাছে গেলেন আর গরমের সময় ছিল ঘেমেতেমে ছিলেন আর শরীরে ধুলোবালি লেগে আছে উজুর কোনো সংকল্প করেননি হাত মুখ এমন করে ধুলেন উজুতে যতগুলি অঙ্গ হয় সবগুলি ধুলেন কিন্তু কোন সংকল্প করেনি উজুর আপনার উজু হবে একজন অমুসলিম সলাতের কোনো সংকল্প নেই নামাজ পড়ার কোন সংকল্প নেই তার মনে কোন সদিচ্ছা নেই আমি নামাজ বলছি অথবা একজন বে নামাজির মুসলিম কিন্তু নামাজিদেরকে দেখে যে নামাজের রুকু করে একটু হচ্ছে শরীর চর্চা হচ্ছে সুতরাং ওই নামাজের মতো যেমন দেখেছে ভালো করে ফলো করেছে কোনখান থেকে শুরু করে কোনখানে গিয়ে শেষ করে ওইভাবে কে আঙরু কুস ও জুত আরো বৈঠক করলো কিন্তু তার সলাদের কোনো সংকল্প নেই তার সলাথ হবে কখনো হবে না জীবনে কোনো সলাৎ কখন হবে না কারণ তার অন্তরের সংকল্প নেই বলছেন যে এমাদতের অস্তিত্বের জন্য ওজুদ অস্তিত্বের জন্য অস্তিত্ব পাওয়ার জন্য শর্ত হচ্ছে সংকল্পে সততা দ্বিতীয় শর্ত হচ্ছে এখলাস নিয়ে নিয়তের নিষ্ঠা থাকতে হবে এখলাস হলুসিয়াত থাকতে হবে অর্থাৎ লিল্লাহিয়ার থাক হবে আল্লাহর জন্য সে হবে। দুনিয়ার লোভে নয় আর দুনিয়ার কোন চাপে নয় কিছু পাওয়ার জন্য অথবা কিছু অনিষ্ট থেকে বাঁচার জন্য নয় অথবা আল্লাহ ছাড়া অন্যের জন্য নাই আল্লাহ ছাড়া অন্যের জন্য যেমন শেষ যারা মুশ্রিক মুসলিম তারা মাজার ও সেজদা করে আর ও করে করল কিন্তু আবার করল করলো সেটি না যারা বেনামাজি তার শ্বশুর বাড়ি গেলে নামাজ পড়ে নতুন বিয়ে করতে গিয়ে জীবনেও নামাজ পড়েনি সেই দিন নামাজ পড়ে ভালো মানুষদের সাথে ভালো মানুষ বাড়িতে এসেছে কোন একজন আলেম এসেছে বেনামাজিও আগে থেকে টুলি মাথায় দিয়ে এফতার পাঠিয়ে যাবে জীবনের নামাজ পড়েন না সুতরাং এফতার করে মাড়ে পড়ে নিল তো নিহত এখেলাস্ত নেই নিহতে আল্লাহ এখলাস নেই বরং কাউকে খুশি করার জন্য অথবা কারো অসন্তুষ্টি থেকে বাঁচার জন্য সুতরাং সে এবাদত আর এবাদত হল না এক কথায় নিয়তে এখলাস হইতে হবে দ্বিতীয় শব্দ এবাদতের জন্য তৃতীয় শর্ত নির্দেশ দিয়েছেন যে তরিকা নির্দেশ দান করেছেন অন্য ভাষাতে তৃতীয় শর্ত হচ্ছে যে রসোর সাল্লাহ আলি সাল্লামের সন্ন্যদ অনসারী হইতে হয় সহজ ভাষায় রসুল উল্লা তরিকা হইতে হবে আমি সহজ ভাষায় মানুষকে বোঝানোর চেষ্টা করি এবাদত কবুলের দুটো শর্ত দ্বিতীয় এবং তৃতীয় এখানে সেটা হচ্ছে এক আল্লাহর জন্য হইতে হবে দুনিয়ার কোনো গরজে না স্বার্থে নয় আর এক রসুলের তরিকায় হতে হবে তৃতীয় যেটা শরীয়ত সম্মত হইতে মানে এক রসুল সাল্লাহ ইসলামের তরিকা হইতে অন্য কোনো কারো তরিকায় হইতে হবে কেউ বলে আমি রসল উল্লাহ আসলামের তরিকায় পড়ি না আমি আব্দুল কাদির জেলানের তরিকায় নামাজ পড়ি হবে না আমি আবহানের তরিকে নামাজ পড়ি না না না হবে না তাদেরকে আল্লাহ পাঠাননি তাদের তরিকা অনুসরণ করার জন্য তাদের কাছ থেকে এলেম নিতে হয়নি কিন্তু সেই এলেমে যখনই একটা ভুল স্পষ্ট হবে তখন ছেড়ে দাও ফোর থাকার জন্য কিন্তু যার কোন ভুল হয়নি যাকে ওহিদিয়াল্লাহ পরিচালিত করেছে জি ওহি ছাড়া একটিও কথা বলেনি অমায় তিনি হচ্ছেন তরিকা অনুযায়ী হইতে হবে জি অর্থাৎ আল্লাহানা ইল্লা বিহি আপনি দিন পালন করবেন এই শরীয়তের এই তরিকায় শরীয় সম্মত তৈরি আপনি দিন পালন করবেন তারপর হচ্ছে ওহম্মি কবুলিহা এই দ্বিতীয় এবং তৃতীয় শর্ত হচ্ছে এবাদ তবুল হর শর্ত আর প্রথমটি সম্পর্কে বললেন যেটা হচ্ছে সেটা হচ্ছে এবাদতের অস্তিত্বের শর্ত হচ্ছে এক নম্বরটি সেটা হচ্ছে সিদ্ধ নিয়তে সততা থাকতে হবে সিদ্ধুল আজিমা সংকল্পে সততা থাকতে হবে আর এবাদত কবুল হওয়ার জন্য দ্বিতীয় শর্ত এখলাসর নিয়ে এক আল্লাহর জন্য নিষ্ঠার সাথে করতে হবে এবং শরীয়ত সম্মত এক রাসুর উল্লাহামের তরিকায় হইতে হবে নয় নম্বরে বলছেন যে আমরা যে জানলাম যে এবাদতের তিনটি শর্ত প্রথম শর্ত ছিল সিদ্কুল আজিমা সংকল্পে সততা মনের সংকলে যেন সততা থাকে এর অর্থ কি এটা একটু বুঝিয়ে বলুন বলছে না সংকল্পের সততা হচ্ছে অলসতা পরিহার করা যেন অলসতা না থাকে অবহেলা অলসতা একটু সলাতের শুরু থেকে শেষ পর্যন্ত একটু সলাৎ উপলব্ধি করলেন না গোটা দুনিয়ায় মেঘে থাকলেন আপনি যেমন লোকেরা মোবাইল নিয়ে অথবা টিভি নিয়ে অথবা দুনিয়ার হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত ব্যস্ত ব্যস্ত যেমন এই জামাত শুরু হয়েছে দৌড় দিয়ে গিয়ে ঢুকলো কিন্তু ওই যে হিসাব নিকাশ চলছিল বা যা কিছু দেখছিল আপনার আহ ফোনে অথবা কম্পিউটারে তাই মগজে ঢুকে আছে সংকল্প সততা হচ্ছে তার কোথাও আসল অলসতা পরিত্যাগ করা অত্যাওয়ানি অবহেলা ঢিলামি পরিত্যাগ করা অবাজুলুল জহদ সর্বাত্মক প্রচেষ্টা আমি এখন তাহারা তর্জন করছি এইভাবে প্রত্যেকটি এবাদতের ক্ষেত্রে প্রচেষ্টা চালাইতে হবে কি বিষয়ে বলছে যেই কথাটি বলছে সেই কথাটি যেন সত্যতা প্রমাণ করে তার কাজ মানে কথা অনুযায়ী কাজ হয় যেমন কথা বলছে তেমনি যেন কাজ হয় আপনি সলাৎ করে আসলে কেউ জিজ্ঞাসা করেছে কোথায় গেছে সলাত আদায় গেছে নামাজ পড়তে গিয়েছিলাম তো সলাৎ আদায় করতে গিয়েছিলেন তো আপনার যেন কর্ম এই সলাত আদায় করা আপনার কথার সত্যতা প্রমাণ করে যে সত্যি আপনি সত্যি সলাধ সংকল্পের সাথে আপনি আদায় করতে অন্তরের সত্যার সাথে আদায় করতে গিয়েছিলেন মহান করেছেন আল্লাহ এর সাদ করছেন সুরে সফের মা আলতা ফালুন যারা বলে একরকম আর করে আর এক রকম তাদের আল্লাহ নিন্দা করেছেন তাদেরকে তিরস্কার করেছেন আল্লাহ বলছেন হে ইমানদারগন লেমাতা করুন মা আলতা ফালুন যা তোমরা করো না তা বলো কেন মুখে এক কথা আর কাজে আর একরকম উল্টো কেন কাবর আমার কাছে এটি বড় অসন্তুষ্টির কারণ আল্লাহ বড় রাগান্বিত যে এমন এমন কথা বলো কিন্তু কাজে করো না কাজের বেলা নেই আর খুব লম্বা চড়া কথা অনেকেই উপদেশ দিতে লাগিয়ে দেন কিছু বলতে লাগিয়ে দেন কিছু লিখতে লাগিয়ে দেন মা মনে হচ্ছে যে বড়ই বিজ্ঞ মানুষ বিপরীত না এমনটা যেন না হয় তো আপনি অলসতাকে পরিত্যাগ করবেন অবহেলা কে পরিত্যাগ করবেন সর্বাত্মক চেষ্টা আপনি করবেন যে আপনার কথা কাজে যেন তালমিল থাকে কথা কাজে যেন মিল থাকে আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এই কয়েকটি বিষয় আজকে আলোচনা করলাম আল্লাহর আলম যেন আমাদেরকে সঠিক দিন শিখার তৌফিক দান করেন তৌহিদ বুঝার তৌফিক দান করেন সন্ন্যাদ জানার তৌফিক দান করেন এবং তৌহিদ সন্না ভিত্তিক এবাদত বন্দিগের তৌফিক দান করেন এবাদত কবুলের শর্ত পূরণের তৌফিক দান করেন এবাদতের বিশুদ্ধতা আল্লাহবুল আলমিন জন্য আমাদেরকে চেষ্টা করার মেহনত করার এলএম আমল সুন্দর করার তৌফিক যেন দান করেন্লাহ মোহাম্মদ